সলাতন নবীনা মোহাম্মা জায়ামাবাদ আমাদের মধ্যে যারা বিবাহিত হ্যাঁ তাদের দায়ী দায়িত্বের মধ্যে একটি রয়েছে যে নিজের ফ্যামিলির উপর হ্যাঁ ফ্যামিলির খরচ চালানো এটা কি বাধ্যতামূলক না ফরমালিটি রক্ষা করা না সামাজিক নিয়মতান্ত্রিকভাবে এটা চলে যাচ্ছে বা এটার কোনো লাভ নেই এটা একটা দায়িত্ব এরকম কি সেটা আমাদের জানা দরকার কারণ যদি আমরা সত্যিকার জানতে পারি যে নিজের ফ্যামিলির খরচ চালানো সেটার মধ্যে সব আছে পাশাপাশি এটা তো দায়িত্বও বটে তাহলে আমরা উৎসাহী হব এবং তাদের জন্য যে কষ্ট করে আমরা খরচ আদি চালিয়ে যাচ্ছি সেটার মধ্যে আমাদের অতটুকু ক্লান্তি আসবে না বরং আমাদের কাজ সঞ্চয় করতে আমাদের উৎসাহ অবশ্যই লাগবে সেই জন্যই আমাদের এই ব্যাপারটা বলা সেটা হচ্ছে নিজের অধীনস্থদের খরচ চালানো সেটা দায়িত্ব বটে পাশাপাশি ফজিলতের ব্যাপারও বটে আল্লাহ এ সম্পর্কে সুরাই বাকার দুইশত নম্বর আয়ত্ত বলেন যার অধীনে আপনার এমন মহিলা আছে যার সন্তান হয়েছে বলা যায় তখন তাদের উপর দায়িত্ব পড়ে যে সুন্দরভাবে তাদের রিজিক তাদের খাদ্য দ্রব্য এগুলো দেওয়া এবং তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া তাই আপনার খাদ্য পানীয় এটা একটা দায়িত্ব পড়ে আপনার মহিলাদের যেটা অধিকার স্বামীর উপর সেটা হচ্ছে খাদ্য পানীয় সরবরাহ করা পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ সরবরাহ করা হ্যাঁ এই আয়তের মধ্যে সেটাই বলা হয়েছে কি পদ্ধতিতে বিল মারুফ যেটা আপনার সুন্দর সামাজিকভাবে যেটাকে সুন্দর স্বাভাবিক নিয়মতান্ত্রিক ধরা হয় সমাজের পরিবর্তনের কারণে কমতে থাকবে শ্রেণী বিন্যাসে আপনার এটার আপনার পরিমাপ কমবে বাড়বে সুতরাং এই কারণে আল্লাহ বলেছেন বিলমা আরুফ যেটা সামাজিক আচরণ অনুযায়ী সেটা করতে হবে অন্য আয় আল্লাহ লিউন যে প্রত্যেকটা সচল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী সে খরচ করবে সুতরাং ব্যক্তির সামর্থ্যের সাথে রয়েছে এই কারণে আল্লাহ নির্ধারিত করে বলে দেননি প্রত্যেক মাসে এত টাকা দিতে হবে না টাকার সাথে কোন সম্পর্ক নেই বরং আপনার শ্রেণী শ্রেণীর পরিবর্তনের কারণে পরিবর্তন হবে এবং যুগের পরিবর্তনের কারণে পরিবর্তন হবে সেটা পরিবর্তনশীল এই কারণে বলেছেন যে যে সচ্ছল তার স্বচ্ছলতা অনুযায়ী সে নিজের ফ্যামিলির উপর আপনার এরকম খরচ চালাবে এরকমভাবে কুদির আলি হিরিস আল্লাহরু বলেন আল্লাহরশাহানু কখনো কাউকে বাধ্য করেনি আল্লাহ তাকে যা দিয়েছেন তার বেশি খরচ করতে সুতরাং কেউ আপনার কারোর যদি থাকে ইনকাম কম থাকে সে নিজের আপনার পূরণ করার জন্য বলেন বলা হচ্ছে যে তোমরা যেটাই শোধ কা খারাত করো না কেন যেটাই খরচ করো না কেন এর বিকল্প আল্লাহ মিলিয়ে দিবেন। এখানে মধ্যে ব্যাপক আকার বলা হয়েছে যে আপনার এই খরচটা আপনার বাধ্যতামূলক হোক না কেন অথবা নাই হোক না কেন যেটি আমরা অনেকগুলা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নিজের ফ্যামিলির খরচ চালানোর মধ্যে লাভ কি ফায়দা কি রসুল আকরম সুল্লাহলামের হাদিস হজরত সূত্রে এসেছে যে রসুল আকরমসহ বলেন দিনারুন হুফি دينار في رقبة ودينار تصدقت به على আদমা <تصفيق> মুসলিম শরীফের হাদিস হ্যাঁ রসুল আকরম বলেন যে একটা ব্যয় করুন তফির আকাবা আরেকটা দিনের তুমি খরচ করতেছ একটা গোলামকে স্বাধীন করার ক্ষেত্রে ও দিনারুন আল্লাহ মিসকিন আরেকটা দিনের তুমি খরচ করতেছ একজন মিসকিনকে সদকা দিয়ে এই কয়েকটা দিন আরেকটা দিন আর সব চাইতে বেশি সোহাবের হচ্ছে যেটা তুমি তোমার খরচ করো সুতরাং ফ্যামিলির উপর খরচ করার মধ্যে অনেক সোহাব রয়েছে অন্যান্য আপনার সৎকার চাইতে এটার গুরুত্ব বেশি হ্যাঁ তেমনি ভাবে আরেকটা বর্ণার মধ্যে রয়েছে যেটা হজরত সৌবান বিনুদ রসুল আকরম সুল্লাহনা করা হয় বলেন সর্বোৎকৃষ্ট দিন আর হচ্ছে যেটা একজন পুরুষ তার ফ্যামিলির ব্যাপারে আপনার খরচ করবে সুতরাং এটাই সর্বোৎকৃষ্ট এর পাশে আরো কিছু খরচ আছে যেমন রসুল বললেন আর একটা দিন আর আছে যেটা খরচ করে বাবু মুসলাম রাহার আরেকটি আদেশের মধ্যে এসেছে যা বললাম হে আল্লাহ রসুল ইয়ারসুল্লাহাম তাদের যদি আমি খরচ চালাই আমার সেই পয়সা থেকে তাহলে কি আমাদের আমার কি লাভ হবে সব হবে বলে যে আমি তো তাদেরকে এমনি ছেড়ে দিতে পারি না কারণ সেগুলো তো আমারও সন্তান যদি আবু সালামার সন্তান কিন্তু আমার যদি তাদের খরচ চালিয়ে যাও তাহলে এই খরচের পরিবর্তে তোমাকে সোয়াব দেওয়া হবে সুতরাং নিজের সন্তানের খরচ চালানো সেটাও একটা সোয়াবের কাজ আরেকটা আদেশের মধ্যে হজরত সাহবেন আবি অকাসনৈতিক বন্ধিত তিনি একটা লম্বা মধ্যে বলেন যে রসুল আকরম তাকে বললেন সেটার পরিবর্তে তোমাকে সব দেওয়া হবে এমনকি তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য নেজের স্ত্রীর মুখে যদি এক খানা উঠিয়ে দাও না তখন তারও সব পাবে যদি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে তেমনি ভাবে রসুল আকরম সুল যেটা আবু মাসুদ বলেন একমাত্র সব থাকে এবং আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে সেটা সৎকা হয়ে যাবে হম সুতরাং আমরা অবশ্যই যখন এই হাদিসগুলো খেয়াল রাখবো এবং আমরা মনে করব যে যেরকম আমার ফ্যামিলির খরচ দেওয়া আমার দায়িত্ব পড়ে সে সব রয়েছে অন্যান্য সুদগা খায় রাতের চাইতে এই সবটা বেশি যে নিজের চালানো আমরা যারা অবশ্যই যাদের আছে যাদের অধীনস্থ লোক আছে তাদেরকে অবশ্যই উৎসাহের সাথে আপনার এরকম ভাবে কামায় রোজগার করতে হবে যেন নিজের ফ্যামিলিকে সুচারুরূপে চালানো যায় এতে অবশ্যই আমরা সব পাবো আল্লাহ জন আমাদেরকে অবশ্যই আমাদের সবকে নষ্ট করে দেবেন আবাস আল্লাহ রানি আজম